<تصفيق> ما بعد فعن ابن مسعود رضي الله عنه ان رسول الله صلى الله عليه قال ما من نبي بعثه الله في امه قبر الا كان له من امته حوارجون واصحابا ياخذون بسنته ويقتدون بامرهم ثم انها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يامرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن ومن جاهدهم مؤمن من الايمان حبة خردل প্রিয় দর্শক শ্রোতা ভাই বুনরা আমরা যখন সমাজের মধ্যে দেখতে পাই একটা কথার প্রচলন আছে সেটা হচ্ছে পাপিকে ঘৃণা করো না পাপকে ঘৃণা করো সেটা কখনো ঠিক হতে পারে না কারণ এই যে হাদিসটা আমি ইতিপূর্বে আপনাদের সামনে তুলে ধরেছি সেই হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ব্যক্তিকে প্রতিরোধ করতে হয় নাকি শুধু পাপকে ঘৃণা করতে হয় সেটা আমরা জানবো রসুল আকরম সাল্লাহ আলাম বলেন যে এমন কোন নবী আসেনি যাকে আল্লাহ শাহানু কোন উম্মতের কাছে পাঠিয়েছে আমার পূর্বে বরং তার কিছু ছিল হ্যাঁ হাওয়ারই ছিল সহযোগী ছিল হ্যাঁ এবং তার কিছু সাথেই ছিল যারা খুদু নবী সুনতে যারা তার আদর্শ মেনে চলত ওই আখতাদু নবী আমরে এবং তার আদেশ মেনে চলতো কিন্তু পরবর্তীতে দেখা গেছে মালাঈ ফালুন কিন্তু পরবর্তীতে এমন কিছু লোক আসতে শুরু করলো যে তারা হচ্ছে নিকিষ্ট শ্রেণীর যে তারা এমন কথা বলে যেটা তারা করে না অনেকে আসে যে কাজ ঠিক মতো করছে না কিন্তু বলে বেড়াচ্ছে হ্যাঁ যে আপনার যেটা করতে আদেশ করা হয়নি মানুষকে যারা যেটা করবে না সেটা বলে আর যেটা আদেশ করা চলে না এটা হচ্ছে খারাপ লোক এই যে লোকগুলোকে আপনি কি প্রতিরোধ করবেন নাকি শুধু তাদের কর্ম ঘৃণা করবেন সেটা একটু বুঝে দেখুন রসইল আকলাম বলেন ফমন জাহেদাহমি ফ যে ব্যক্তি তাদের সাথে নিজের হাত তাদেরকে প্রতিরোধ করে সে হচ্ছে মোমিন সুতরাং ব্যক্তিকে প্রতিরোধ করা অপকর্ম চালিয়ে দেওয়া হবে না ওমান জাহেদিন ওমান জাহেদম বিসাইন ইফাম উমিন এবং যেই ব্যক্তি তাদের সাথে আপনার নিজের মুখ দিয়ে প্রতিরোধ করে সেও একজন মোমিন ওলা ইমান হাবত খরদাল রসুল বলছে এর পরে কোন ইমানের কোন অংশ থাকে না আপনি মন আপনার অন্তর পরিকল্পনা আটবেন না এবং সমাজ থেকে খারাপকে প্রতিরোধ করার ব্যবস্থা করবেন না যখন ব্যক্তি খারাপ কাজ ছেড়ে দেবে তখন তার সাথে আপনার দূরত্ব থাকতে পারবে না এবং তাকে প্রতিরোধের প্রয়োজন হবে না কিন্তু যখন সে খারাপকে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে সমাজের বুকে তখন আপনি আপনাকে অবশ্যই তাকে যে কোনো পর্যায়ে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ বিরুদ্ধে সেই সমাজ থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় খারাপ কর্ম যারা লিপ্ত রয়েছে এবং খারাপ কর্মের যারা প্রচলন ঘটাচ্ছে সমাজের মধ্যে তাদেরকে প্রতিরোধ করার তৌফিক দান করুন